www.almodina.com then an anta alayhim ghayril mamdud alayhim walabdalin dost bazar মেরে ভাইও আর ওর আজে যোগ আমি আপনাদের সম্মুখে সুরহ ফাতার কিছু অংশ তেলাওত করেছি তখরির আলোচনা আপনারা শুনেছেন আমি সর কিছু কথা বলা, আমি দোয়ার মাধ্যমে খতম করব আমি কিছু ছেলেদেরকে পুরস্কার বিতরণ করেছি আপনাদের দেশের ছেলে অন্য দেশের ছেলেও আপনাদের ছেলের মতো এদেরকে আমি যে এই দিলামখানা থেকে যারা বাইর হয়েছে এরা মৌলবী লাইনে পড়বে এরা মৌলবি হইলে এদের মা আর বাপের দিলটা এত বড় হবে সেজন্য আমিও আপনাদেরকে একটি কথা হাদিসের কথা আপনাদের গোত্র আর গোষ্ঠী দেখে যদি একটা ছেলেকে আলেম বানাইতে পারেন বুঝবেন কথা প্রত্যেকে নিজের কত যদি একটা হাফেজ আলেন আপনারা বানাইতে পারেন ওই আলেম নিজের কোত্র থেকে যাদের উপর হইয়া গেছে আল্লাপাক ফসলা করছে এরা দুজকে যাবে কজন মানুষ দশজন মানুষ যদি একটা ছেলেকে আলেম বানাইতে পাঠছেন ওই ছেলে আল্লাহর কাছে বলবে আহ আমি তো হয়েছি আমাকে দিয়েছ তোমার সকর করতেছি কিন্তু আয় আল্লাহ আমার মাতা পিতা দাদা দাদি মা ভাই বই শাশা জ্যাঠা এই ধরনের দশজন মানুষ তাদের উপর দজ অজীব হইয়া গেছে আমার আমার আমা দাদা দাদি এরকম দশজন মানুষ তারা দুজকে চলবে আমি একজন বেহসে আয়স আরামের মধ্যে থাকব কি লাভ হইল আমার আমি আমার আব্বা কে আমাকে দাদা কে দাদি কে ভাই কে কে দেখতেছি এই দশজন মানুষ আমার গোত্র থেকে যারা যজকের আগুন থেকে তাদেরকে খালাস করে আমার সাথে কে বলবে বলবে। ওই আলেম যদি আপনার গোত্র থেকে একটা ছেলেকে আলেম বানাইতে পারছেন ওই ছেলে সুপারিশ করা বলেন না আলহামদুলিল্লাহ বলেন না সুবাহ আল্লাহ মিথ্যা কথা না সহি সত্য কথা একটা একটা একটা একটা আরেকটা এই ধরনের ছেলে আপনার কাছে আছে এরা সুপারিশ করা আপনাদেরকে ব্যস্ত নিবে এ ধরনের কোন এদের পিছনে এত লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন দুনিয়ার মধ্যে অথদিন পর্যন্ত তোমাকে বাবা ডাকবে যতদিন এই ছেলে কে বিবাহ না করাল যখন বিবাহ করাইবেন ওই ছেলে নিজের بیوی ওই টাউনে 15 টাকা ও মুখ যেখানে চাকরি করে নিবে সত্যা তো বিবিও মাতা পিতার কোন আপনি ছেলেও করলেন না লক্ষ লক্ষ টাকা কিন্তু একটা যদি আলেন বানাইতে পারেন ওই আলেন গোত্র থেকে দশজন মানুষকে আর আল্লা নবী আরো বলছে খায় মন তাম আনা তোমাদের মধ্যে লক্ষ্য করে বলতেছে তোমাদের মধ্যে সব চাইতে উত্তম ব্যক্তি কে রকম মান তা আল্লাব ये कुछे लब कुछे। तुमार सले कुरान बाल अबार ए कुरान अबार के शिक्षा दिखे अफर के নিয়ত কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে পড়তে হাফেজ হইছে মুসলমান তারপর এই কোরআনকে আবার পড়কে শিখকে দে তালিম শিখকে দে সেজন্য আমরা কোরআন হাদিস পড়েছি পরাইতেছি এখন আপনাদেরকে যেটা আমরা ভালো ছিল যেটা حاصل করছি এখন আপনাদের কেউ ফরവശ্য দিতে চাই একটা দুইটা ছেড়েকে এটা আপনাদের লাভের জন্য বলতেছি तीन चारे आदरसा देवर राजी ना। মাদ্রাসায় লেখাপড়া করলে ওই ছেলে উপবাস থাকে আপনাদের থেকে বেশি খায় না কেন এই কথা মনে করছেন আপনারা আমাকে ডাকিয়া বললো আমার একটা কিন্তু হুজুর আমার ছেলেকে মৌলবী বানাইবার জন্য যে আমাকে পরামর্শ দিতেছে এই মৌলবী হইয়া কোন দিলের মধ্যে আইনা একটা ছেলেকে ও মাদ্রাসায় দেন না এই যে এত ছেলে এখন আমি পুরস্কার দিলাম এই যে আত্মীয় কত ছেলে আছে সব এder ওder থেকে আয়েশা হাজী সাহেব মাদ্রাসা একটা দিয়ে হাজীরা ফিকাহে এদিক সেদিক থেকে আসিয়া তারা দেশের বড় দেখি আলেন হলে উপবাস থাকেনি আমি এখন বৃদ্ধ অবস্থায় কোথাও যাইতে পারি না মানুষ যাইয়া হজোর যাইতে না পারলে আমি হেলিকপ্টারের ব্যবস্থা করব कत हेलिकप्टेल तीन ट কালকে তো তিনটা হাজে হেলিকপ্টারের কোনদিন হেলিকপ্টারে কেউ নিচে বলেন না লেখাপড়া কি হয় ভালো হয় সেজন্য আমি আমার ছেলে মেয়েকে কোথায় পরাবো বলেন না শুরু হইতে আমার ছেলে এর উপর আপনি গৌরব করতেছেন বাসা ইহুদ আর নার বাসা मिथ्यार कथा की मिथ्या कथा दिली को एक्टा को एक्टा दाओत, जुसे ट्रस्चा लेकियो दाओतर बंद्दे निती हौई, हमाँ खेक, छैर बंद्दे को रह नहीं आने, हम ही तो देखते से कुनो आले में, উপবাস থাকতে না আপনারা সত্যি আস্তে বেটা আল্লাহর কোরআন রসুলের হাদিস পর যত আলম আছে তাদের ডায়ের মধ্যে এক এক দিনের মধ্যে কয়েকটা দাওয়াত আছে আপনি এদেরকে পাচ্ছেন সাগের। বেশি বেশি দাওয়াত উনি বললো ওনাকে দাওয়াত করলে পাওয়া যায় না কিছু বলেছে মিথ্যা আপনার ওনার ওয়াস শুনছে গুলু না থাকলে ছেলে সন্তানকে এরা না হয়তো ইয়ে হুদ হবে না হয়তো কে না ছড়া হবে পড়া তারপর লন্ডন যাই আমেরিকাতে যাই উচ্চশিক্ষার জন্য যাওয়ার পর সব বেঈমান হয়ে গেছে সত্যি এখানে যতদিন ছিল ওই ছেলে আল্লাহ আছে কি না আল্লাহ আসে কি না বলে দিচ্ছে ভালো করে এ ফেরা তোমরা দেখছ আমার বান্ধাদের কে গুনা করছে না করছে তোমরা দেখছো তোমরা দুজকে যাইয়া নিয়ে কর আমার কাছে আমি তোমাদের সুপারিশ কবল করিয়া ওই মানুষদেরকে কোথায় নিয়ে নেব মুসলমান আমরা ফেরেস্তারা দেখছি তারা ভালো কাজ করছে এদের জন্য আমরা এই ফেরস্তার যারা নাকি নিয়ে আসছে এদের সম্বন্ধে সুপারিশ করছে এদেরকে কোথায় নিয়ে করছে তারপর নবী রসুল এরা বিজের উম্মতের জন্য সুপারিশ করবে আল্লাহ পাক বলবে এ নবীরা য যকে যাও তোমাদের উম্মতের জন্য তোমরা সুপারিশ করো এরা কিছু উম্মত কে আসবে কোথায় নিয়ে আও বেহ আমি উপরে তারাও সুপারিশ করছে নবীরাও কি করছে আরে বলেন না ভাই তারপর বলবে তারা কেসব মানুষ নিয়ে আসবে আয় আল্লাহ আল্লাহ اے دین کے دوجگ سے بھیاشی اے اللہ ہدر کے ہو فتائیں نیا جاؤ بہشت میں نیا جاؤ صحیح المؤمنون मध्य थे আল্লাহর আমাদের মত না এইভাবে হাতের দুজকের মধ্যে দিয়া আল্লাহর হাতের মধ্যে যত মানুষ সমে দিয়ে দিল একটা দুটে না আল্লাহর হাতের ভিতর যত মানুষ সম হয়েছে এদের মধ্যে কোন আমল ছেলে না রোজা নামাজ হজ জক কোন একটা আমল ছিল না কোন একটা জিনিস আছে এদের কলবের মধ্যে আসাদু আল্লাহ একটা জিনিস কি আছে না কলমাই আর কোন আমল করে নাই কোন আমল করে নাই এদেরকে কোথায় দিয়া দিছে আরে বলেন না কোন আমল সৎ করে নাই হ্যাঁ একটা জিনিস কলমের মধ্যে ছিল ওইটা জিনিস কি না করলে জন্য আল্লাপাকের দুই হাতের দরবি যত মানুষ আসবে এরা এই আপনাদের আগে মাতব ছিল আগে কি ছিল ফোর ছিল এখন আল্লা ফাঁসকলমা সকলমা এমনভাবে শিখে আপনার নাতি নাতিনের কাছে শরমিন্দা হবে। नाती या तो पढ़ते छोट छोट नी এরা হাসবে আমার দাদা তো কলমাও জানে না বলবে কিনা আমার দাদা কলমাও জানে না সেজন্য বা শুধু কলমাটা জানলে এর প্র্যাকটিস করতে হবে এই কলমা কোথায় শিক্ষা দেয় মাদ্রাসায় শিক্ষা দেয় সে জন্য ভাই মাদ্রাসার শিক্ষার মধ্যে এত লাভ এত লাভ শুধু কলমাটা থাকলে ইন বোখারি শরীফ দেখেন সফা হাতের বাপ সুপারিশ করবে এর বাপটা দেখেন এগুলা পাবে। আমি কোন মিথ্যা কথা বলতে আসি নাই যেগুলা হইতেছে ছোট ছোট প্রথম আল্লাহ নবীর ফরমান সুন্নত পাঁচ ছয় বছরের মধ্যে বলেন পাঁচশো বছরের মধ্যে নামাজ শিক্ষা দিতে হবে যদি পাঁচশ বছরে নামাজ শিখে সাত বছরে যাইয়া আপনি আদেশ করতে পারবেন কৃষিকাজ নামাজ শিক্ষা দেন সাত বছরের হাদিসের মধ্যে আছে সাত হচ্ছে দশ বছর পর্যন্ত এই সেলশন সংকে ফাঁস বার ডেইলি নামাজে আদেশ দাও বলো সাত হইতে কত সাত বছরে ফয়সলে কেন না এর আগে তো এখন সাত বছরে যখন নাকি ফজরে আদেশ দিলেন আসরে আদেশ দিলেন মুগরিব আদেশ দিলেন এসার বৈদ্য আদেশ দিলেন কয়বার আদেশ দিতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি আবার ফরজ যোহর আসর বকরি পেশা পাঁচবার ওই ফাতেমাকে ওই আব্দুল্লাহ কে কিদে দিয়ে দিবেন আর বললে আদেশ দিবে এটা সুন্দর তারপর সাত ১০ বছর পর্যন্ত আদেশ নিতে যদি নামাজি হয় যদি নামাজ না পরে হালুয়া সোহাদি গরুকে বাজায় ছোট ওরকম ফজরের নামাজ না পড়লে একবার বাড়বে বছর পর্যন্ত এই ছেলে মেয়েকে পর্যন্ত সাত বছর। যদি কোন মাতা পিতা এইভাবে সাতটি দশ আদেশ দশটি চোদ্দ মারপিট যদি আদায় করে ওই ছেলে নামাজি হবে কিনা বলেন তাহলে আমি সাত বছর হয়েছে নামাজ পড়ার জন্য বলে নাই পাঁচ ছয় বছরের মধ্যে নামাজ শিখাই নাই তাহলে দোষী কে মাতা পিতা এই সুন্ন যদি আদায় করতেন একটা ছেলে আজকে ছেলে মেয়েকে বেনামাজি করছে কারা বলেন এই মুরুব্বীরা মা বাবারা তাহলে দোষীকে সেই জন্য সাত হতে চোদ্দ বছর পর্যন্ত এইভাবে যদি নামাজি বানাবার চেষ্টা করি मुखर नबी के मुहब्बत करी नबी के मुहब्बत कर ইন গার্জিয়ান বলেন আমরা এইভাবে ছেলে মেয়েদেরকে নামাজি বাড়িবার জন্য এখনই ননেই করে এই পাঁচ বছর ছ বছরের মধ্যে একটু কথা বলিতে পারিলে কথায় দিবেন আরে দিবেন না দারা সায় দিবেন না কোথায় দিবেন একটু একটু কথা বললে কেজি করেন করেন পর্যন্ত ভালো করে এদেরকে শিকার দোয়া কোন শিকার আমি সাক্ষ্য দিচ্ছি বলেন আর সাধুর মানি কি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লা সারা মাতার পূজা করে যারা এরা ওখানে যাইয়া সৈদা করে কিনিয়া তারা মশরে হইয়া গেছে মশরে হইয়া গেছে বুঝিয়াছি এগুলা কারদোশ মাতাপিতারদোষ। এখন পর্যন্ত বুঝে না আসলে বুজার জন্য চাষ্টা করবে। এই মক্ত ভাজির ভিচ্ছসাক দিছে। এখন এখানেও কি বলতেছি যদি দরকার হয় আমাকে বলবেন দু চারটা বড় বড় মহাদেশ ভালো ভালো ফলাইতে পারে বত যদি আপনারা দু এক বছর পরে দরাসরি খুলবেন তাহলে এই মহাদেশ কে আমি পারে এক তারপর ইনশাল্লা বোখারির খত হবে দেশের দশের মুলকের জন্য দোয়া করা হবে লাভ হবে না আপনারা প্রতীক একটা দুটা ছেলে মাদ্রাসায়ে ফরাইতে রাজি কিনা সবাই বলে রাজি রাজি ইনশাআল্লাহ বহুত টাকা খরচ করেছেন ইসকুলে কৌ টাকা একটা দুটা না দিন নাস্তিকের জমানা বাড়িতেছে নাস্তিকের জমানা বাড়িতেছে কমে যাইতেছে দেখার জন্য যে জায়গায় যাই মানুষের এত বড় সংগ্রাম কেক করলো আমাকে তো দেখে আজকে আমি এই নাস্তিকের বিরুদ্ধে কি করছি সংগ্রাম করেছি আল্লাহর ফজলে অনেক নাস্তিক মারা গেছে সবাই আপনারা এই নাস্তিকের বিরুদ্ধে হাতিয়ার হাতিয়ার আমাদের এই করমা হাতে এই ধরির দ্বারা তাদের হাত থেকে তলোয়ার ছড়ে যাবে বন্দুকের গুলি ফুটবে না ইনশাল এত বড় শক্তি বুঝে আসছে ভাই এখন দোয়া করব আমি